أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نرضي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله মস্তর মুাম আজকে بار মুসলমানদের সাপ্তাহিক ঈদ মুসলমানদের এক প্রকার ঈদ আছে বাক্সরিক ঈদ আরেক প্রকার ঈদ হল সাপ্তাহিক ঈদ মুসলমানদের বাৎসরিক ঈদ হইল দুইটা আজ শরীফে উল্লেখ আছে রসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ মুসলমানদের জন্য ব্যবস্থা দান করেছে ঈদের নাম ঈদ উল ফির আজহা আরেক প্রকার ঈদ আছে মুসলমানদের এটা হলো সাপ্তাহিক ঈদ সাপ্তাহিক ঈদ হইল প্রতি সপ্তাহের শুক্রবার প্রতি সপ্তাহের শুক্রবার জুমা আবার মুসলমানদের সাপ্তাহিক ঈদ এই জুমু আর্দু ভাষী ভাষায় উচ্চারণ হয় একবারে জুম আব্দটা আর আরবি ভাষায় উচ্চারণ হয় আর একবার আরবি ভাষায় এই শব্দের উচ্চারণ হইল জুমু আ কোরআনে বলেন ইসলি মিল জুমু আতি জুম আতি বলেন নাই জুমু আতি বলেছেন শব্দটার আরবি উচ্চারণ হইল জুমু আর্দু ফার্সি বাংলা ভাষায় বলা হয় জুম আ शुक्रब मुसलमान भविष्य गुरुत्वपूर्ण एवं शिक्षण बेपारे भविष्य सारा दुनिया मानसर করার শুক্রবার বিখ্যাত জালালুদ্দিন তার অমর গ্রন্থ খাসাই শেখ জুমহার নামক কিতাবে লিখেছেন আল্লাহ তকরুল আলমিন হজরত আদম আলহি ইসালামের দেহ তৈরি করার জন্য সেই দিনটা ছিল শুক্রবার আদম আলহী ইসালামের দেহ তৈরির জন্য আল্লাহ পৃথিবীর থেকে মাটি গ্রহণ করেছিলেন এক মাটি নয় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার বিভিন্ন রঙ্গের এবং বিভিন্ন স্বভাবের মাটি একত্র করে আল্লাহ আদম আলহ ইসালামের শরীর গঠন করেছিল এই কারণেই আদমের বংশধর সমস্ত মানুষের শরীরের রং একরকম হয় না মন মেজাজ একরকম হয় না বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন রকমের রং হয় বিভিন্ন রঙের মাটির মিশ্রণের কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন মেজাজ এবং স্বভাব চরিত্র হয় বিভিন্ন প্রকারের মাটির মিশ্রণের কারণ্লা ফর্বুল আলমিন আজম আলহি ইসলামের দেহ গঠনের জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন তৈরি করে আল্লাহ আদম আলহিসের দেহ বানাইল দেহ বানাবার পর শরীর বানাবার পর ওই শরীরে যেদিন আল্লাহ রুখ বা আত্মা প্রবেশ করাইছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার আদমের দেহ গঠনের মাটিও গ্রহণ করেছিলেন শুক্রবারে আদমের দেহে আত্মা প্রবেশ করাই ছিলেন শুক্রবার তারপর এই মাটির তৈরি দেহবিশিষ্ট আদমকে আল্লা নুরের তৈরি ফিরিস্তাদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন কিন্তু ঘোষণা দিলেন আদমের মর্যাদা হবে ফিরার চেয়ে শ্রেষ্ঠ অবশ্য ফিরিস্তাদের এই কথাটা বুঝতে যথেষ্ট সময় লেগেছে প্রথমেই চিরিশারা বুঝতে পারেননি যে আদমের শ্রেষ্ঠত্ব কেন কোন কারণ আমাদের এই ব্যাপারটা আমি মনে করি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই ব্যাপারটা বোঝা জরুরি চিরিস্তারা নূরের তৈরি এবং জীবনে কোনোদিন কোনো গুণা করেন जाती एवं से ओह जाती गुना करती चिरता गुना करें श्रेष्ठ है अल्लाह पक्रबल तर कष्टर जबस्था तक जार्मे जी गुणार मजा बुदेना गुना ना कर ले पुरस्कार होते दे जीवन गुना करा श्रेष्ठ जी आदम जी गुना जी की वा? যে জাতি গুনার মজা বুঝে সে যদি গুনার থেকে বিরত থাকতে পারে তখন সে পুরস্কারের যুগ হয় জীবনে কোনোদিন গুণা করে না কোন গুণার মধ্যে কি আকর্ষণ আছে কোন গুণার মধ্যে কি আনন্দ আছে তাও ফিরিস তারা বুঝে না এখানে আদান এই ঠিক আছে। আদান যতক্ষণ চলে ততক্ষণ আমরা নিরত থাকি প্রতিটি মানুষ কি আল্লাহ কোন গুনার মধ্যে কি আনন্দ সেটা গুণার যোগ্যতা দিয়েই সৃষ্টি করে যেহেতু সে গুনার আনন্দটা বুঝে এই কারণে গুণান না করে টাকাটা এই বিষয়টা ফিরিস্তারা প্রথমে বুঝতে পারেনি শেষ পর্যন্ত আল্লাহ ফিরিস্তাদেরকে যখন এই কথাটা বুঝাই ফিরিস্তারা বুঝতে পারার পরে আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন এবার তোমরা আদমকে আদম সম্মান শ্রেষ্ঠ স্বীকৃতি প্রকাশ করো যে আমরা শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি না আদমি শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি আল্লাহর নির্দেশে তিরিশ তারা সেদিন আদম আলহি ইসালামকে শ্রদ্ধা করেছিলেন তারপর আল্লাহ আদম আলহি ইসালামকে জান্নাতে কিছুদিন থাকার জন্য নির্দেশ দিলেন ফিসতিরার আগেই ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি বানিয়ে পাঠাবে তাহলে আগে থেকেই আল্লাহ ঘোষণা দিলেন আদম জাতিকে পৃথিবীতে পাঠাবে কিন্তু সৃষ্টির পর ফেরেশতাদের দ্বারা সেবা করাইয়া সারা শরীর পৃথিবীতে না পাঠিয়ে অতঃপর জান্নাতের দিকে কেন মাঝ পথে আবার জান্নাতে দিলেন কেন এর কারণটাও আমাদের পরিষ্কার বুঝে নেওয়া দরকার এর অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এই দুই জিনিসের বিনিময়ে তাদের কাছে জান্ন বিক্রি করে দিয়েছে প্রতিদিন আল্লা অনেক মানুষ হয়ে যাবে পরকালে অবিশ্বাসী জান্নাতে অবিশ্বাসী জাহান্নামে অবিশ্বাসী এমন কি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতিও অবিশ্বাসী হয়ে যাবে মুমিন মুসলমানদেরকে বলবে যে তোমরা যে জান্নাত লাভের আশায় এবাদক বন্দী করো সেই জান্নাত তো তোমরা কোনোদিন দেখো নেই এটা বাস্তব বিশ্বাস নয় এটা একটা অন্ধবিশ্বাস কোনো নাস্তিক যেন কোন মুমিনদেরকে কোনদিন পরকালীন জীবনের বিশ্বাসকে অন্ধ বিশ্বাস বলতে না পারে তার জন্য আল্লাহ তকরুল আলমীন দুটি ব্যবস্থা গ্রহণ করেছে। थम मानुष आदम के पृथ्वी करना बसबा करते मन करेंदम जान देखते मस्जिद मस्जिद टाइम ना সেই অন্ধ অন্ধবিশ্বাসী নয় বরং সমস্ত মানুষের আদি পিতা আদমের চোখের দেখা জাননাতে বিশ্বাস এছাড়া আল্লাহর গোটা শিষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ বিশেষভাবে আমন্ত্রণ করে মেয়রাজের রাত্রে আসমান জগতে নিয়ে গেলেন সাত আসমানের উপরে নিয়ে আল্লাহ সাক্ষাৎ প্রদান করলেন জাহান্ন দেখে এসেছেন তারপরে আমাদেরকে বলেছেন যে আমি নিজের চুখে দেখেছি সুতরাং জান্নতে বিশ্বাসী মুসলমান জন বিশ্বাসী নয় দুই মহামানবের চোখের দেখা আল্লাহ বিশ্বাসী প্রমাণ করলেন মোহাম্মদ রসুল কে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই জান্নার দেখালেন সুতরাং সারা দুনিয়ার সমস্ত ভমিন মুসলমানেরা যে পরকালীন জীবনের জাননাতে বিশ্বাসী আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করো বলুন সেটা কি দুই মহামানবের চোখের দেখা দুই মহামানবের দেখা এই জানাতে বিশ্বাসভাবে আদমকে জান্নাত দেখার সুযোগ করে দিলেন কিছুদিনের জন্য জান্নাতে প্রবেশ করাইলেন আল্লাহ আদম আলহামকে যেদিন জান্নাতে প্রবেশ করাইছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার शुक्रवार देहर हामिद शुक्रवार देह्मा प्रवेश कर शुक्रवार जन्नाते प्रवेश कर शुक्रवार जी शुक्रवार इतिहास ऐतिह्य कम कर शुक्रवारकाल हेदायत कर शुक्रवार गुरुत्व शुक्रवार के पृथ्वी अल्लाह आदम आल साल के जान्नारि जेदी पृथिवीते पाठाले से दिन ताल शुक्रवार তাও জুমাবারে বা শুক্রবারে ঘটনা অনেক লম্বা আর সংক্ষিপ্ত কথা হলো জান্নাতে দেওয়ার পরে আল্লাহ আজম আর ইসলামের সঙ্গীদী হাওয়াকে সৃষ্টি করলেন যা দুইজন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস কর্মতের সব রকমের ফল মূল খাও শুধু একটা গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল খাবে দুরের কথা এর দ্বারে কাছে এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা যদিও আদমের পক্ষে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল কিন্তু গুণা হলো। সেটা আদমের গুণা ছিল সে যা শেখেছিল আজীবন বেগুনা কোনো নবী জীবনে কোনদিন গুণা করেন কোরআন হাদিস বিভিন্ন দলের গোমান আছে একটা সাধারণ যুক্তি হল আল্লাহার থেকে ফিরাবেন কিভাবে এর চেয়ে সহজ কোন যুক্তি হতে পারে নবীরগণ দুনিয়াতে আসেন অন্য মানুষকে গুণার থেকে ফিরাবার জন্য নিজেরা গুণায় লিপ্ত হওয়ার জন্য নয় এই সমস্ত সমস্ত নবীরসুলগণ হলেন ইসলামের মতে বিষ্সাল যে আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খাইলেন এর দ্বারা আদমের গুণা হয়নি কিভাবে কারণ আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে সর্বাবস্থাতেই গুণা হয় জেনে শুনে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনা হয় লঙ্ঘন করলে গোলা হয় কতটুকু রোজাদারের জন্য আল্লাহ পরিষ্কার বলেছেন ফাশু হাতাল্লাই এর মর্ম হলো রোজাদারের জন্য যদি কেউ খানা পিনা করে ফেলে এর জন্য তার গুণা হবে না আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল না কিন্তু গুণাও হইল না কোন কারণে আদম ভুলে গেল আমরা যাভাবে রোজাদার অবস্থায় রোজার কথা ভুলে গিয়ে দিনের বেলায় খানা পিনা করলেও গোনা হয় না নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুণা না হলেও জান্নাত থেকে বের হওয়ার কারণ হলো তাই আল্লাহ আদম আলি ইসলামকে এই কারণ বললেন যেহেতু তুমি নিষিদ্ধ গাছের ফল হয়ে যাও। আমার কথা আদমের জান্নাতে গুণা হইল না তবে জান্নার থেকে বের হওয়ার কারণ এইটাকে কারণ হিসাবে উল্লেখ করে আল্লাহ আদম হওয়াকে জান্নার থেকে বের করে দিল যেদিন তাদেরকে জান্নাত থেকে বের করেছিলেন সেই দিনটাও ছিল জুমাবার বা শুক্রবার শুক্রবারে দেহ তৈরি করার পরে সেই দেহে আত্মা প্রবেশ করাই শুক্রবারে আদম আলি ইসালামকে জান্নতে প্রবেশ করাই শুক্রবারে वा के पृथ्वी फटाईल पृथ्वी ते आदम जर आगमन हईल शुक्रवार समस्त आदम सन्तान पृथ्वी थे चीकाले विदाय जा शुक्रवार উল্লেখ আছে জিজ্ঞেস করেছিলেন রসুল বলেন মলহা হে জিব্রি কিয়ামত কবে হবে সেটার যেমন তুমি জানো না আমিও জানি বলেন লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামতের আর কতদিন বাকি আপনি কিভাবে বলবেন কিয়ামতের কতদিন বাকি আমি তো আপনাকে জানাই नाम था हबीस शरीफे रसुल সেই মাসের কোন তারিখে কি আমত হবে সেই তারিখটাও রসুল হাদিসে করে দিয়েছেন সেই তারিখে কি বার হবে বারটা হাদিসে রসুল করে দিয়েছেন যখন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষ থাকবে না তখন পৃথিবীটাকে আল্লাহ আর রাখবেন না দুনিয়া রাখবেন না দুনিয়া ধ্বংস হয়ে যাবে কি আমত হয়ে যাবে ইসরাফিলা ইসরাফিল বাংলা এটাকে সিন্দা বলা হয় এটার বিবরণ হলো এতে যখন ইসরাফিল ফুক দিবেন ফুকের আওয়াজ এত বিকট হবে আওয়াজের বিকটতার কারণে এত বিকট আওয়াজ ওই সিঙ্গাবতী ইসলাম চিকিৎসার হাতে দিয়ে আল্লাহ দাঁড় করিয়ে রেখে বলে রেখেছেন যখন হুকুম দিব তখন আল্লাহ কখন হুকুম দিবেন कारण हसने गुरुपूर्ण कथा भूले जाएल सि दाड़ी सू देर हुकुमर अपेक्षा হুকুম দিবেন কখন যখন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষ থাকেন আল্লাহকে যতদিন পর্যন্ত একটা মানুষও ডাকবে ধ্বংস হবে না কি সমস্ত ধ্বংস হয়ে যাবে মানুষ পশু সব মরে যাবে ওই দিনটাও হবে শুক্রবার ইসলামী চিরিশা না তখন একটা মোহরম মাস আসবে যে মুহররম মাসের দশ তারিখ শুক্রবার হবে আল্লাহ আদেশ করবেন সিংহায় ফুক দেওয়ার জন্য সেই ফুকে সমস্ত জগৎ বংস হয়ে তাহলে সমস্ত মানুষ পৃথিবীর থেকে ছিল কি এসেছিলাম শুক্রবারে আমরা এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব এই দুই শুক্রবারের মধ্যে আগমনের শুক্রবার আর বিদায়ের শুক্রবার এই দুই শুক্রবারের মধ্যে যে সমস্ত মানুষ এই পৃথিবীতে আসে আর যায় আসে আর যায় কেন আসে কেন যায় আসে জান্নাতের খরিদদার হওয়ার জন্য আর বিদায় হইয়া যায় জান্নাতে বসবাস করার জন্য তারপর মনে থাকে না পাছে না কিছু কথা মনে থাকেsubsubsection মানুষের আগমন করেছিল क्या एस कृथि जान्न क्नार बजार ठिकाना निक्षा ग्रहण करते शुक्रवार इतिहास এই আমাদের জান্নাত কিনে যেতে না পারলে জাহান্নামেরাস্তি ভাবে সরকারের কিন্তু এই উপদেশ এই শিক্ষা আমাদের মূল বাড়ির কথা বলে যাই আবার সেই ঠিকানা সেখানে ফিরে যেতে হবে সে কথা স্মরণ করাবার ব্যবস্থা হিসাবে আল্লাহ আমাদের শুক্রবার কে দিনটা ব্যক্ত করে এই জন্য শুক্রবার হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের স্মরণ করবো জানার জন্য ঈদের ঈদের দিন এই জুমাবার বা শুক্রবার শঙ্করকে পবিত্র কুরাণের যে সুরায় আল্লাহ আলোচনা করেছেন সেই সুরারও নাম দিয়েছেন সুরাতুল জুমুয়া জুমার জুমার জুমার জন্য আগান্ড হয় তখন তোমরা করে আল্লাহ জিকিরের জন্য চলে আসো সাথে সাথে বেতা কিনা উদাহরণস্বরূপ বলেছেন আল্লাহ শুধু বেতা কিনা জুমার আজানের সাথে সাথে সংসারের সকল কাজ বন্ধ করার জন্য আল্লাহর নির্দেশ দেওয়ার ইচ্ছা জুমার দিনে আদান হলে সংসারের সফল কান বন্ধ করো এবং আল্লাহ কি একটা হল জুমার নামাজ আর একটা হলো জুমার খুতবা তোর জুমার এই আয়াতে আল্লাহ জুমার নামাজ আল্লাহ জিকির বলেছেন জুমার খুতবা কেউ আল্লাহ জিকির বলেছেন আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করে দিয়েছেন জুমার খুত বা কোনায় নির্ধারণ করে পড়লে নামাজ হবে না ঠিক তেমনি ভাবে জুমার খুত ও অন্য ভাষায় করে পড়লে সেটা হুত হবে না এখন যদি আপনি আদানে বলেন কাম ফর প্রেয়ার বলে যদি বলেন কাম ফর প্রেয়ার বল সেটা কি আল্লাহ যে বাসায় করার জন্য রতুল শিক্ষা দিয়েছেন সেই বাসা দিয়া অন্য বাসায় দিলে খুঁজবা হবে না তেমনি ভাবে নমাজের কোন দোয়া দুরুত সুরা নির্ধারিত ভাষায় না করে অন্য কোন ভাষায় ট্রেন্সলেশন করলে সেটা নামাজ হবে না এই সব কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন আল্লাহর জিকিরের দিকে তারা হুড়া করে চলে আসেন